আসসালামক রহমত আবরকাত রসুল দর্শক বিন্দু আমরা আলোচনা করেছিলাম ইমামর তাহাব রচিত বয়ান্নার বর্ণনা এই গ্রন্থটির একটি অংশ নিয়ে যেখানে আমাদের ইমাম নবীর বিশিষ্ট বৈশিষ্ট্য বর্ণনা করেছেন বিশেষ করে মহাম্মদ সাল্লা কিছু বৈশিষ্ট্য বর্ণনা করেছেন তিনি বলেছিলেন যে বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে রসুল্লাহ সাল্লাহমে খাত উলাম বিয়া ইমাম উলাতকিয়া ও সৈদুল মুর সেলিম সমস্ত নবীর আসুলদের তিনি সর্দার এই সমস্ত নবীর আসুলদের সর্দার এই বিষয়টি আমরা গত পর্বে তুলো আলোচনা করেছিলাম যে রসুল্লা সাল্লাসলামের কিছু বৈশিষ্ট্য আছে দুনিয়াতে দুনিয়াতে কিছু বৈশিষ্ট্য যা অন্য অন্য কাউকে দেয়া হয়নি সেগুলো আমরা আলোচনা করেছি এবং আরো শুরু করেছিলাম যে নবীর নবী রসুলগণের বৈশিষ্ট্যের মধ্যে রসুল্লাহ আসলাম আরো কিছু বৈশিষ্ট্য আছে যেগুলো তিনি আখেরাত আল্লাহ তারা তার জন্য স্পেশালি রেখে দিয়েছেন সেখানে আমরা কিছু বৈশিষ্ট্য আলোচনা করেছি আজকে আমরা এছাড়া বাকি কিছু বৈশিষ্ট্য আলোচনা করব। প্রথমেই আমরা বলি যে রসুল্লাহ আসলামের যে সমস্ত আখেরাতি পরবর্তী জীবনে যে সমস্ত বিশেষ করে ইয়মুল আখের শেষ জীবনের বা পরবর্তী জীবনের যে সমস্ত বৈশিষ্ট্য আসতার মধ্যে একটি বৈশিষ্ট্য হচ্ছে যে আল্লাহ তাকে সৈয়দ ও আদম সমস্ত বনি আদমের সর্দার হিসাবে তিনি তাকে সেদিন তাকে ঘোষণা করবেন আর হাদিস জন্য বলেছেন যে আনা সৈয়দ ওয়ালাদে আদম ইয়মুল কিয়ামা দিন ঘোষণা করুন আমি তা অহংকার করে বলছি না অন্য হাদিসের রাসুল্লাহ সাল্লাহ বলেছেন যে আদম ও তাহতালি লিওয়াই আদম এবং তার থেকে তার নিম্ন পর্যায়ে যত মানুষ আসছে আদমের ছোট ছোট বড় সবাই তাহতালি লিওয়াই। আমার পতাকার নিচে থাকতে হবে অর্থাৎ রসুল উল্লাহালাম সবাই তিনি নেতা বলে বিবেচিত হবেন নেতা বলে বিবেচিত হবেন আমরা গত গতভর্বে বিষয়টি আর বিস্তারিত আলোচনা করেছিলাম আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে রসুল্লাহাম একাতের জিন্দিগির যেটা হচ্ছে যে তিনি হবেন আউগ আলু ফিল ইনফিল জেন্না জান্নাত যিনি প্রথম সুপারিশকারে হবেন রসুল্লাহ সাল্লাহিস্লাম বলেছেন আনা আউ গালু ফিল জেন্না আমি প্রথম ব্যক্তি হব যে ব্যক্তি জান্নাতের জান্নাতের ব্যাপারে সুপারিশ করবো বা আনা আকসারল আমিয়ায় তাব্যান নবীদের মধ্যে আমি সবচেয়ে বড় বেশি অনুসারী হব অনুসারীর দিক থেকে রসুলা সমস্ত বেশি হবেন এবং প্রথম সুপারিশকারী হবেন এবং আরও বলেছেন অন্য হাদিসে যে আনা আকসারল আম্বিয়ায় তাব্যান ইয়মল কেয়ামা যে কেয়ামতের দিন আমি সবচেয়ে বেশি অনুসারী নিয়ে উপস্থিত হব। অর্থাৎ রসুল অনুসারী সবচেয়ে বেশি হবে আরও বলেছেন অগলমান ইয়াকাল জানা জান্নাতের প্রথম যে দরজা ধরে খটখট আওয়াজ করবে সে হবো আমি অর্থ রসুল্লাহাম্নাতের প্রথম জান্নাতের দরজায় টোকা মারবেন অন্য অন্য হাদিস এসে মুসলিম রহমতুল্লাহ আলী বলেন রসুল আল্লাহ সাল্লাহ আসালাম বলেছেন আই ব্যা আমি জান্নাতের দরজায় আসবো ইয়ামতের দিন ফা আমি তাকে খুলতে বলব ফুল উল খা জেনমান আনতা তখন জান্নাতের পাহারাদার বলবে কে তুমি কে আপনি ফাকুল আমি তখন বলবো মোহাম্মদ আমি বলবো মোহাম্মদ ফায়াকুল বিকে উমির তুলা উফতাহ কাবলাকা যে আপনাকে দিয়ে খোলার নির্দেশনা আমাকে দেয়া হয়েছে আপনার আগে কারো জন্য আমি এই জান্নাত খুলব না সুতরাং সর্বপ্রথম মোহাম্মদ রসুল সাল আল্লাম জান্নাতে প্রবেশ করবেন সুপারিশও নিয়ে করবেন আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে রসুল্লাহ সাল্লাহ ইসলাম যে কিয়ামতের দিন তিনি সবচেয়ে বেশি অনুসারী উপস্থিত হবেন এবং তার উন্মতের মধ্যে সত্তর হাজার হাজার মানুষ যাবে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে বিনা হিসাবে জাননাতে প্রবেশ করবে বোখাই রহমতুল্লাহ আলাই আবহাওয়া বর্ণনা করেন বলেছেন মা মিন্বাই নিল্লা অর্থে মিনাল আয়াত আমার পূর্বে যত নবী পাঠানো হয়েছে প্রত্যেকটি নির্দেশন দেওয়া হয়েছে যা দেখে তখনকার লোকেরা ইমান কিন্তু আমাকে ওহাই দেওয়া হয়েছে এই ওয়াহাইয়ের উপরে কেমত কিন্তু অবশ্যই থাকবে এই বেশি মানুষ যেহেতু এই গাহি অর্হিতারা পাবে তারা অর্িটা পড়ার পরিমাণ আনবে সেই জন্য আমি কি আমাদের সবচেয়ে বেশি অনুসারী নিয়ে আমাদের মাঠে উপস্থিত থাকবো রসুল্লাহ বলেছেন অন্য হাদিস ইমরান হোসেন বলেন কসলালাম ওরদাত আলিয়াল উমাম আমার কাছে উম্মদকে পেশ করা হয়েছে আয়কার উম্মদদেরকে দেখানো হয়েছে আমাকে তাদের কি অবস্থা হবে ফাজ নবীবী রাহাতবীলা আমি দেখলাম যে একজন নবী এবং দুইজন নবী তারা যাচ্ছে পথ পার হচ্ছে তাদের সাথে একদল লোক আছে ওয়ার্নবীল আসাম আহ আহাদ কোনো কোনো নবী আছে তার সাথে একজনও অনুসারী নেই অর্থাৎ কেউ ইমান আরে নাই হাত্তাহরুফলি সিওম খুলতুমা আহাদা আহম তহাদি তারপর দেখল বিরাট এক গোষ্ঠী এগিয়ে আসছে আমি বললাম যে এরা কারা এরা কি আমার উম্মত বলা হলো না এরা হচ্ছে মূসা এবং তার জাতি অর্থাৎ মুসা আলাইসাম মহম্মদ এরা বরং এরপর আমাকে বলা হলো কিলা অঞ্জুর লোহক আপনি প্রান্ত দেশের দিকে তাকান ফাইজা সে আদিমুন কাদমলা লোহ আমি দেখতে পাবো যে প্রান্ত দেশ ভর্তি হয়ে মানুষ আসছে চৌধুরী থেকে ক্রী সুম্মা কিলা বলা হবে অঞ্জুর হাহা হুনা হা হুনা ফি আফাকিসা আকাশের বিভিন্ন প্রান্ত দিকে তাকান কীভাবে চৌধুরী থেকে আসছে তারপর আমি তাকাবো দেখবো ফাইজা সে কাদমলা লোহক আমি দেখব যে প্রান্ত দেশ ভর্তি হয়ে আছে হাদি উম্মুকে তখন বলা হবে এরাই হচ্ছে আপনার উম্মত ও সায়দ খুল জান্না এদের মধ্যে থেকে প্রবেশ করবে জাননাতে সত্তর হাজার প্রবেশ করবে দিয়েছেন যে তিনি সবচেয়ে বেশি অনুসারী নিয়ে জানাতে প্রবেশ করবেন অনুরূপভাবে মুসলিমে আসছে আবহাওয়া তিনি বলেন রসুল্লাহ সাল্লাহাম বলেছেন ইয়াদুল উম্মি জুম রাতুন হুম সাবুন আলফান আমার উম্মতের মধ্যে একদল লোক ता स्वच्च हजार हो तरह चेहरा एत शुभ्रे पूर्णिमा राते चाँद जे रम शुभ सरकम शुभ्रा जाना प्रवेश कर তখন ওকা সাহেব নিয়ে আসাদি রিউল্লাহু তিনি আমাকে বললেন আরেকজন দাঁড়ানোর পরে রসুল বললেন যে সব আকা কাবিহা অকাশ তাদের অন্তর্ভুক্ত হয়ে গেছে অর্থাৎ সবাইকে এই মর্যাদা যে যাওয়ার মতো যোগ্যতা সবাই নাই ওকাশা সে যোগ্যতা অর্জিত হয়েছে এই জন্য রসুল তার জন্য দোয়া করেছেন এবং শেষ সুসংবাদ প্রাপ্ত হয়েছে समस्त उन्नति आल्ला तला सीसन कर সমস্ত উম্মত অস্বীকার করবে যে তাদের নবী তাদের কাছে কিতাব নিয়ে তারা বলবে মা যাচ্ছে কোনো দিনদাতা আসে নাই কোনো প্রদর্শনকারী আসে নাই এভাবে তারা অস্বীকার করবে তারা মিথ্যা বলবে তখন আল্লাহ তালা এই উম্মতকে নিয়ে আসবেন যে তোমরা সাক্ষ্য দাও তারা বলবে যে হ্যাঁ আমরা সাক্ষ্য দিচ্ছি যে নবীরা তাদের দায়িত্ব পালন করেছেন এবং তাদের উন্মতের কাছে গিয়েছেন বল বলা হবে যে তোমরা তো ছিলে না তোমরা কীভাবে বলো বলা হবে যে আমাদের নবী আমাদেরকে জানিয়েছে জানিয়েছেন কোরআন আমাদেরকে জানিয়েছে সেই জন্য আমরা সাক্ষী দিচ্ছি এই জন্য আল্লাহ তালা কোরআন করিম বলেছেন যে ওকাদসাদ আল্লি তা কোন সুহাদা আল যে এই আপনাকে আমরা করেছি মধ্যম পন্থা মধ্যমপন্থী এবং সবচেয়ে প্রথম মধ্যম রাস্তায় সঠিক রাস্তায় কোনো সুহাদা আলেন না যাতে মানুষের উপর হতে পারেন রাসুল আলীকুম শাহিদা অন্য বলছেন যে রাসুল এদের উপর সাক্ষী দিবে অর্থাৎ আমরা উম্মতের উপর সাক্ষ্য দিব যে উম্মতের বিরুদ্ধে সাক্ষ্য দিব যে হ্যাঁ তারা ভুল বলছে নবী ঠিক বলছেন তারা তাদের কাছে নবী তাদের তাদের নবীরা তাদের কাছে তাদের নবীরা তাদের কাছে তাদের নবতের দায়িত্ব রেশাল দায়িত্ব যথাযথভাবে পালন করেছেন কিন্তু তারা এখন মিথ্যা বলছে এটা আমরা বলব অর্থাৎ উম্মতে বলবে আর আমাদের নবীর বৈশিষ্ট্য হচ্ছে তিনি আমাদেরকে সত্যায়ন করবেন যে হ্যাঁ আমার উম্মত যা বলছে তা সত্য বলছে কারণ আমি তাদেরকে তা জানিয়েছি আমার কিতাব তাদেরকে তা জানিয়েছে তারা এটার উপর বিশ্বাস করেছে এই জন্য আল্লাহ তালা আমাদেরকে সাক্ষী হিসাবে উপস্থিত করবেন পূর্ববর্তী নবী এবং রাসুলদের রাসুলদের কর্মকাণ্ডের উপর এবং পূর্বতী যারা উম্মতা যারা রসুল এবং নবীকে অস্বীকার করবে যে আমাদের কাছে আসে নাই তাদের বিরুদ্ধে আমরা সাক্ষী হিসাবে সেদিন দাঁড়াতে পারব এটাও এই উম্মতের বৈশিষ্ট্য এবং এই এর নবীর বিশেষ বৈশিষ্ট্য কোরআন কারিমে আল্লাহ তালা আরেকটি বৈশিষ্ট্য কথা উল্লেখ করেছেন সেটা হচ্ছে যে আল্লাহ তালাকে এই এই তাকে বানিয়েছেন সাক্ষী হিসেবে বানিয়েছেন যে আল্লাহ তালা বলেছেন হে হায় নবী আপনার আপনাকে আমরা সাক্ষী হিসাবে প্রেরণ করেছি সে সাক্ষী কি অর্থাৎ হাঁসরের মাঠে তিনি সাক্ষী দিবেন যে আমাদের এই উম্মতের কাছে এই উম্মতের জন্য যে তিনি এই উম্মতের ভালো মন্দের সব কিছুর তিনি সাক্ষ্য হবেন উপরবর্তী উম্মদের কাছে তাদের নবীরা প্রেম নদীরকে প্রেরণ করে সেগুলোর উপর তিনি সাক্ষর সাক্ষ্য দিবেন এবং আল্লাহর পথে তিনি আহ্বানকারী হবেন এই কথা কোরআনকারী আল্লাহ তালা ঘোষণা করেছেন আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে যে এই আমাদের নবী মোহাম্মদ সাল্লা তার উম্মতকে নিয়ে সর্বপ্রথম ফুলসেরাত পার হবেন বলে রসুল্লাহ সাল্লি আসালাম ঘোষণা করেছেন তিনি বলেছেন ইউর সার নাস ইউমালামা কেমতের দিন হাসার করা হবে মানুষের একত্রিত করা হবে তখন বলা হবে কেউ যদি কারো আবাদত করে থাকো তার পিছিয়ে চল অর্থাৎ যারা যার এবাদ করছে তার পিছিয়ে পিসে চলো অমিনুমায় ইত্তাবের শ্যামসা তাদের মধ্যে কেউ কেউ সূর্যের অনুসরণ করবে যারা সূর্য পূজা করত অমিন হুমাই ইতাবেল কামর তাদের মধ্যে কেউ চন্দ্র চন্দ্র অনুসরণ করবে যারা চন্দ্র পূজা করতো অমিন হুমাইতাবের তগিদ যারা দুনিয়ার বুকে পদভ্রষ্ট যারা মানুষকে পদভ্রস্ট করেছিল তাদের অনুসরণ করবে কারুন ফেরাউন হামানীয় তাগত যারা ছিল আল্লাহ বিরোধী শক্তি এদের অনুসরণ করবে যারা তাদের অনুসরণ করে চলেছিল সেদিন এরা সামনে থাকবে যেমন আল্লাহ তালা করিমি বলেছেন ফেরাউন তার জাতির সামনে দিয়ে থাকবে তাদেরকে নিয়ে জাহান্নামে প্রবেশ করবে সেরকম এরাও এভাবে প্রত্যেকে প্রত্যেক অনুসারী যার অনুসৃত ব্যক্তির অনুসৃত অনুসৃত যেটাই হোক তারা অনুসরণ করে চলবে চলে জাহান্নামের দিকে রওনা হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন ওতবকা فيها <تصفيق> منافقوها তবে উম্মত অবশিষ্ট থাকবে এর মধ্যে মুনাফিকরা থাকবে একসাথে থাকবে ফায়াতিহুমুল্লাহায়াকুল আনা রাব্বুকুম তখন আল্লাহ এসে বলবেন যে আমি তোমাদের রব ফায়াকুল নাহা দমাকারুন হাতা ইয়াতিনা রাব্বুনা তখন আল্লাহ তাআলা তখন iman dara bolbe je amader robna asha porjonto amra ei ja sthan chheye jabo na fayza jaa rabbuna arafna amader rob ashla প্রথম যে আসছিল সেটা সত্য সেটা নয় অর্থাৎ পরবর্তীতে আসছে তিনি সত্য আল্লা রব আল্লাহ তালা আমরা যে আল্লাহ রব মেনেছি সেটা প্রমাণ করব তখন আমরা তাকে দেখে চিনতে পারবো হাদিসে সরসল্লা সাল্লা বলেন ভাইয়া করুন আনতে রব্বু না ইমান দারক তখন বলবে যে আপনি আমাদের রব ভাইয়ুদরা বসছে বাইনা জহারা নাই জাহান্নাম তখন সেখানে পা পার হওয়ার জন্য সে সেখানে সেরাত অর্থাৎ নির্মাণ করা হবে উম্মে নিয়ে প্রথম ফুলসেরাত পার হবে অর্থাৎ রসুল্লাহ সর্বপ্রতম ফোসেরাত কে সত্তা হবেন এই এটাও তার একটি বিশেষ বৈশিষ্ট্য আর একটি বৈশিষ্ট্য রসুল্লাহাম যেন ওয়াসির দোয়া করা হাদিস ওসল দোয়ার কথা বলে দিয়েছেন আল্লাহ রসুল্লাহ আসলাম বলছেন যে সুমা সারুয়াল ওসিলা তোমরা আমার জন্য ওসিলার দোয়া করবে আমার জন্য ওসিলার দোয়া করবে আর যার জন্য ওসিলার দোয়া করা হবে তার জন্য সুপারিশ আমার সুপারিশ হালাল হয়ে যাবে সোল্লা সাল্লাম বলছেন এই জন্য আল্লাহ তালা এই যে ওসিরার মর্যাদা কেউ কেউ বলছেন এটাই মাকামী মাহমুদ কেউ এটা মাকাম মাহমুদ এটা আরেকটি মর্যাদা অন্য জায়গা সম্মানিত স্থান সেটাও দেওয়া সেটা হোক ভিন্ন ভিন্ন হলে ভিন্ন ভিন্ন এই বিশেষ বৈশিষ্ট্য আমাদের নবী সাল্লাহিস্লামের জন্য সাব্যস্ত হচ্ছে আরেকটি বড় বৈশিষ্ট্য হচ্ছে যে কৌধার আল্লাহ তালা কোরআন কালীম বলেছেন কাউসার যে হাসের মাঠে আল্লাহ তালা যে মূল স্রোত শ্রীর মালিক বানিয়েছেন মহম্মদ সাল্লাহিস্লামকে এর মধ্যে থেকে কাউসার থেকে যে মূল মূল পানির জলাধার সেখানকার মালিক হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর থেকে বের হবে छोटो छोटो नाला एगुल विभिन्न नभीरा पा रसुल्लाह सल्लासम काउसारो थाउज थक हाउजो थकूँ मूलटार मालिक हसोल्लाह सल्लासम जर नाम काउसार ये अल्लाह तहन आरत काउसार हमारे अपना के काउसार प्रदान कर सबकिछ समस्त पानी जलाधार मूल जेखान पानी सो दिखे जाए यह हे एट आर्स नीचे प्रवाहित हो हादी सही हादि द्वारा प्रमाणित हो सूतरा काउसारे मालिक जदि नबी हन अर्थात सत्यी सत्य क्या जरा फलसरत हाउसारे पानी पान करते चाहिए सबई कहर काउसारान करते प्रत्येक नबी नबी तर हाउस से पानी जाए नबीर काउसार थे छाड़ा अतिर आकटा जिस नबीर हाउस काउसार थे से पानी पान करनी आनी इनशाला হাউদে কাউসারের পানি পান করবো এটার উপর আমরা ইমান রাখি এই বিষয়ে আমরা ঈশ্বর যখন কে আমাদের আখেরাতের উপর আলোচনা আসবে তখন ঈশ্বালা আরো বিস্তারিত আলোচনা করব সম্মানিত দর্শক বিন্দু আমরা আলোচনা করছিলাম রসুল্লাহ আখেরাতের জিন্দিগির কিছু বৈশিষ্ট্য এর মাধ্যমে আমরা শেষ করতে চাই যে রসুল্লাহ আসালামের অনেক বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্যগুলো আলোচনা করে শেষ করা যাবে না তবে আমরা দেখতে পাচ্ছি যে কিছু কিছু বৈশিষ্ট্য আলোচনা না করলেই নয় বিশেষ করে যেই বৈশিষ্ট্যগুলো যেই বৈশিষ্ট্যগুলো পরবর্তীতে যে বৈশিষ্ট্যগুলোর সাথে আমাদের পরবর্তী জীবনে অনেক কিছু জড়িত হয়ে আছে অর্থাৎ যে বৈশিষ্ট্যগুলো ইমানের সাথে সম্পৃক্ত এবং যে বৈশিষ্ট্যগুলোর উপর ইমান আনলে আমাদের জীবনে অনেক পরিবর্তন হবে সেই বৈশিষ্ট্যগুলো আমরা কিছু বিস্তারিত আলোচনা করতে করতে চাই তোর মধ্যে দুশো বৈশিষ্ট্য আলোচনা করব একটি হচ্ছে যে সমস্ত জিন মানব সমস্ত কালো সাদা সবার কাছে রসুল্লা সাল্লাহসালামের প্রেরণ এটা একটি বিরাট বৈশিষ্ট্য আর বৈশিষ্ট্য হচ্ছে যে ইসরা ও মেহরাজ রসুল্লাহ মেহরাজ আল্লাহ তাকে ইসরা এবং অর্থাৎ বাইতুল মাকদেশ বাইতুল মাকদেশ পর্যন্ত কাবা থেকে সফর করিয়েছেন তারপর সেখান থেকে ইলাল আলমালা ইল উপরের দিকে যতটুকু পেরেছেন যতটুকু আল্লাহ তাদের ইচ্ছা হয়েছে ততটুকু যতটুকু আল্লাহ তাদের ইচ্ছা ততটুকু এই নবীকে সফর করিয়েছেন এবং নিয়ে গেছেন সেটা এই দুইটি জিনিসটা আমরা বিস্তারিত আলোচনা করতে চাই তার মধ্যে প্রথম জিনিসটির আলোচনা হচ্ছে এরকম যে আল্লাহ তর নবীকে শুধুমাত্র আরবদের জন্য প্রেরণ করেননি বরং কাতিল ওয়ারা সবার জন্য প্রেরণ করেছেন এই দুইটি জিনিস আমরা বিস্তারিত আলোচনা করব আমাদের ইমাম আবুজাহর তাহবির রহমতুল্লাহ আলাই তিনি এই দুইটি জিনিসকে স্পেশালি ভিন্নভাবে আলোচনা করেছেন এই আমরা দুইটি জিনিসের বিস্তারিত আলোচনা করতে চাই তিনি প্রথমে বলেছেন ওহবু সইলে আমি তিনি তিনি প্রেরিত হয়েছে সমস্ত জিনের দিকে এবং সমস্ত মাখলু কাজ সমস্ত করে দিকে জিন ইনস সবার জন্য মানব মানব জিন সবার জন্য মানব দানব সবার কাছে তিনি প্রেরিত হয়েছেন সাথে সাথে হেদায়ত এবং হক নিয়ে তিনি প্রেরিত হয়েছেন তিনি প্রেরিত হয়েছেন নূর নিয়ে এবং আলো নিয়ে এই জিনিসটি তিনি বলেছেন আবার তার তারপর বলেছেন ওয়াল মায়েরাজ হক বলেছেন এবং চেয়ে হক মেয়রাজ টাজের রসুল্লাহ আসলাম একটি বৈশিষ্ট্য এই তিনি পরভরে এই জিনিসগুলো উল্লেখ করেছেন আমরা ঈশাআল্লাহ এই বিষয়গুলো আলোচনা করার জন্য প্রথমেই আমরা যেটা বলবো যে আসলে পরবর্তী যে সবার কাছে প্রেরিত হয়েছেন এই সত্য কিন্তু দেখা যায় অনেকেই রসুল উল্লাহ সাল্লাই আসলামের নব্যতম রেসারতকে আরবদের রেসারত মনে করে থাকে এই জন্য দেখেন এদেশে অনেকেই নব্বতের দাবি করে বসেছে কাদিয়ানি এবং ইউরোপ আমেরিকা অনেকে মনে করে থাকে এখনও যে রসুল উল্লাহ সাল্লাহাম শুধুমাত্র আরবদের জন্য প্রেরিত হয়েছেন এই তারা কোরআনার বিভিন্ন আয়তের অপব্যাখ্যা করে থাকে এই জিনিসগুলোর উত্তর আমরা পরবর্তী যে কোনো পর্বে প্রদান করব এবং মেয়েরাজের কিছু আলোচনা করে আমাদের বক্তব্য তখন শেষ করব আজকের মতো এখানে শেষ ওয়ান আলহামদুলিল্লাহ আলামিন ও সালাম আলাইকুম রহমতুল্লাহি